সুরহ সবা আহমান রহীম আল্লাহ নবীমুল সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য এই আকাশমন্ডলী ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তাঁর একক মালিকানাধীন এবং পরকালেও সমস্ত প্রশংসা হবে একমাত্র তাঁর জন্য তিনি সর্ববিষয় প্রজ্ঞা ম তিনি জানেন যা কিছু জমিনের ভেতরে প্রবেশ করে আবার যা কিছু তা থেকে উদ্গত হয় যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় এর প্রতিটি বিষয় সম্পর্কেই তিনি পরিজ্ঞাত আছেন তিনি পরম দহ্যালু পরম ক্ষমাশীল যারা আল্লাতালার এসব ক্ষুদ্রত অস্বীকার করে তারা বলে আমাদের উপর কখনোই কেয়ামত আসবে না হে নবী তুমি এদের বলো আমার মালিকের কসম হা অবশ্যই তা তোমাদের উপর আপতিত হবে আমার মালিক অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত এই আকাশমণ্ডলী ও জমিনের অনুপরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড় এর কোনো কিছুই তার জ্ঞান সীমার অগোচর নয় তবে তা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে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 اشتركوا في القناة then عليه كسفا من السماء إن في ذلك لآية لا ترجمة <تصفيق> نانسي जरा आल्ला अस्वीकार कर मृत्यूर पर जो छिन्न विच्छिन्न तक पुनर तुम्हारा नूपना व्यक्ति की आल्ला मिथ्या अपबाद दी ताकि उन्मदना पे बस ना असल ब्यापारा आखिर ईमान आने ना तजा और दुनिया घोर गुमराहीते निम्जित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 می شاب که توی برجب کن گید وی سوول؟ তব শিলৌকু নিতু এমনি ভাবে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 তারা যদি তখন গায়েবের বিষয়ে জানত তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না গরের অধিবাসীদের জন্য তাদের শিয় বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন মজুদ ছিল দুই সারি উদ্যান একটি ডান দিকে আরেকটি আমি তাদের বলেছিলাম এ থেকে পাওয়া তোমাদের মালিকের দিয়ারে যে খাও এবং এজন্য তোমরা তার শকর আদায় করো কত সুন্দর নগরীটা কত ক্ষমাশীল এ নগরের মালিক আল্লাহ তালা কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করল ফলে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 উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম তাদের আমি বলেছিলাম তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো wala qol di da q lagim i ve sounan তো <laughs> আমাদের মালিক আমাদের সফরের মঞ্জিল সমূহ তুমি দূরে দূরে স্থাপন করো তারা নিজেদের উপর জুলুম করলো ফলে আমিও তাদের শাস্তি দিয়ে মানুষদের জন্য একটি কাহিনীর বিষয় পরিণত করে দিলাম ওদের আমি ছিন্ন বিচ্ছিন্ন করে তচ নচ করে দিলাম এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্ধার জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে ইবলিস তাদের মোমেনদের ব্যাপারে নিজের ধারণা সত্য পেয়েছে কেননা তারা তাঁরই আনুগত্য করেছে অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া অথচ তাদের উপর শয়তানের তো কোন রকম আধিপত্য ছিল না আসলে ঘটনাটি ছিল আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আকেরাতের উপর ইমান আনে আর কে সে ব্যাপারে হান তোমার মালিক তো সবকিছুর উপরই নিগাহ পান হে নী তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো তার আসমান সমূহ ও জমিনের এক অনুপরিমান কিছুর মালিক নয় এ দুটো বানানোর ব্যাপারেও তাদের কোনো অংশ নেই না তার কোন সাহায্যকারী রয়েছে কেয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে এমন কি। যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেওয়া হবে তখন ফেরেস তারা একে অপরকে বলবে একই ব্যাপার আল্লাহ আল্লাহতালা তোমাদের কিসের আদেশ দিলেন সে বলবে হ্যাঁ তোমাদের মালিক আল্লাহ সত্য বিষয়ের আদেশ দিয়েছেন তিনি সমুচ্চ তিনি মহান হে নবী তুমি জিজ্ঞেস করো তোমরাই বলো কে আছে তোমাদের আসমানসমূহ জমিন থেকে রেজিক সরবরাহ করে তুমি বলো আল্লাহ এখানে আমরা কিংবা তোমরা হয় আমরা উভয় হেদায়তের উপর আছি না হয় উভয় সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। তুমি এদের আরো বলো আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না আবার তোমরা যা করে বেড়াচ্ছ সে ব্যাপারেও আমাদের কোনো জবাবদিহি করতে হবে না এদের আরো বলো কেয়ামতের দিন আমাদের মালিক আমাদের ও তোমাদের সবাইকে এক জায়গায় জড় করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়ত ও গুমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন কেননা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক প্রবল প্রজ্ঞাময় वाला हे नबी तुम बो तुम्हें से सब किस देखाओ जे तुम्हारा अल्लाह तला शरिक बनिए मिलिये रेखे जिन्हे रेखोर शरिक नहीं पर्रमशाली कुशली हे नबी আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারীর পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তারা বলে হে মুসলমানরা যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে হে নবী তুমি ওদের বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না وقال الذين كفروا لن نؤمن بهذا يذهب الى فضع دينهم يقوم ينجب بعضهم الى فضع بعض من القول হম <sighs>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 এই কথার জবাবে এই অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে না চলার জন্য বাধ্য করেছিলাম বিশেষ করে যখন হেদায়ত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিলেন নাফরমান।। যাদের পদান্ত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারের নেতাদের বলবে জবরদস্তি না হলেও তোমাদের রাত দিনের চক্রান্ত নাফরমানি করতে আমাদের বাধ্য করেছিল বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা তাদের চোখের সামনেই আজাব দেখতে পাবে তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে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 সে মানুষ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি এমন কোন বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে তবে যে ব্যক্তি ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে সে এ নৈকট্য লাভ করতে পারবে এ ধরনের লোকদের জন্যই কিয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে তারা জান্নাতে সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে কেননা তারা নেক আমল করেছে। যারা আমার আয়াতকে নানা কৌশলে ব্যর্থ করে দিতে চেয়েছে তারা হামেশাই আজাবে পড়ে থাকবে তুমি বলো আমার মালিক তার বান্ডাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেজেক বাড়িয়ে দেন আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি তোমাদের অবশ্যই তার প্রতি দান দেবেন কেননা তিনি হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা যেদিন তিনি এদের সকলকে হাসনের ময়দানে একত্রিত করবেন অতঃপর ফেরেস্তাদের উদ্দেশ্য করে তিনি বলবেন এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদের ইবাদাত করত ফেরা বলবে হে আমাদের মালিক তুমি মহান তাদের বদলে তুমি আমাদের অভিভাবক ওরা তো বরং জিনদের ইবাদ করত এবং এদের অধিকাংশ তাদের উপর বিশ্বাসও করত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 আমি এদের কখনও কোনো আসমানী কেতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে না আমি তোমার আগে এদের জন্য অন্য কোন সতর্ককারী পাঠিয়েছি এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতি করেছিল অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্ত এরা পৌঁছতে পারেনি অথপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন তুমিও দেখেছো। আমার আজাব কত ভয়ঙ্কর ছিল হে নবী তুমি বলো এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি তা হচ্ছে তোমরা আল্লাহ তালার জন্যই সত্যের উপর দাঁড়িয়ে যাও দু দুজন করে দুজন না হলে একা একা অতপর ভালো করে চিন্তা করে দেখো তোমাদের সাথী মোহাম্মদ কোন রকম পাগল নয় সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আজাবের একজন সতর্ককারী মাত্র Wo wo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 পুর <laughs> wahii uh -huh. এদের বলে দাও আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার এই বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে আর যদি আমি হেদায়তের ওপর থাকি তবে তা শুধু এজন্য যে আল্লাহ সবকিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন হেন যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহবল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না এবং একান্ত নিকট থেকে তাদের পাকড়াও করা হবে সময়।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 সাথীদের বেলায় মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্ধিহান ছিল